ঘটনার এই মাজিরের যেখানে আলোচনা করতেছিলাম চমৎকার ঘটনা নিয়ে বিগত কয়েকটি পর্ব আমরা পার করেছি আজকে যে পর্বটি আলোচনা করবো সেটি হলো ইসুফ আল ইসলামের ভাইরা আসলো মিশরে কিনতেন আর ইসুফ আল ইসলাম খাদ্য দিয়ে বিদায় করলেন আর বলে দিলেন তোমরা আবারো যখন আসো তখন তোমাদের ছোট ভাইটিকে সাথে করে নিয়ে আসবে না হলে কিন্তু খাবার দেওয়া হবে না আচ্ছা ইসুফের ভাইরা বাড়িতে চলে গেল তারপর ছোট ভাইকে কি নিয়ে আসতে পেরেছিল কিভাবে এসেছিল এই ঘটনাটি আমরা জানবো ইনশা এই পর্বে আর এই ঘটনা জানানোর জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলম ইসলামী চিন্তা বিন শেখ মুজাফর বিনসিং শুধু যথারীতি উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা প্রথমবার খাবার নিয়ে গেল আর পিতার কাছে গিয়ে তখন ইউসুফ বলেছিলেন তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো ছোট ভাইকে কি তারা আনতে পেরেছিলেন আর গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিল যে ইস আল ইসাল্লামের হায়েরা তারা খাদ্য নিয়ে যে বাসায় গেলেন এবং সব ছিল সামনে আসলে আপনার বিনিয়ামিন খেয়ে সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ ঈসু আল্লাহ সাল্লামের ছোট ভাইকে ঈসু আলাইস্লামের ছোট ভাইকে আনাটাও কিন্তু খুব কঠিন ছিল যার কারণে আগে আনতে পারেনি তারা কারণ হচ্ছে ইস আলি ইসলাম যখন বাল্য ছিলেন তখন তার আব্বার প্রিয় ছিলেন দু ভাই ভালোবাসতেন আর এই ভালোবাসার কারণেই তার ভাইরা তাকে কুয়ায় নিক্ষেপ করে আসলো চোখের আড়াল করে দিলেন ইস আলাহ সাল্লামকে হত্যা করেছে ওরা এটাই ধারণা ছিল ইয়াকুব আলাইহসালামের এই জন্য ইসুফ আলাই আব্বা ইয়াকুবাম কখনো না এবার সবাই মিলে না আমাদের খাদ্য দিবে না আর খাদ্য যদি না দেয় তাহলে তো অনাহারে মরবো ইয়াকু আলাইস্লাম এর বারবার কথাটা মনে আসছিল যে তার মতো হয়তো একে তোমরা শেষ করে দিবা সুতরাং দিতে চাচ্ছিলেন না অনেক অনায় বিনয় করার পর এবং কসম খেয়ে দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকে ধন্যবাদ যে কথাটা উত্থাপন করেছেন আমরা চলে যাচ্ছি শেখ আপনার কাছে যেটা হলো ইসুফ আলহ যে দাবি করেছিলেন তার ছোট ভাইকে নিয়ে আসার জন্য আর আমরা শেখ মুহলসের কাছ থেকে শুনলাম যে ভাইয়েরা কিন্তু খুব বিষয়গুলো খুব ইসফ আল্লাহ ইসলামের প্রজ্ঞা এখানে লক্ষণীয় তিনি কিন্তু তার মূল্য বাবদ জানিয়ে নিয়ে গেছিল ওটা ফেরত ছেলেরা প্রথমে বললো যে ছোট ভাই দেন আমরা বলে ফেলেছি আমার ছোট ভাই আছে তারপর তারা উদ্ধতি যখন তারা মাল খুললেন যে তাদের দাম গুলো ফেরত আসছে তখন বলেন আব্বা দেখেন আমাদের টাকাও ফেরত আসছে আমরা এখন গেলে এই টাকা দিয়ে আবার খাবার নিয়ে আসতে পারব বাবা বুঝলেন ছেলে সত্যি বলছে লোকটা খুব ভালো টাকা যখন ফেরত দিয়েছে তখন বলে কসম করো বি কসম করো যে তোমাদের জীবন থাকতে তাকে নিয়ে আসবো যদি জীবন এটা পারক হয়ে যায় কথা কসম করলে বললেন যে এক দরজায় ঢুকবে মানুষের ইচ্ছা হতে পারে ষড়যন্ত্র এই জন্য তোমরা ঢুকবে সবাই এক একজন এক এক দরজা দিয়ে ঢুকে ভিতরে যে একত্রিত হবে এইভাবে তাদের বাবা উপদেশ দিলেন এবং আল্লাহ বলছেন এটা ক্ষতি থেকে এটাও না আল্লাহ আলি ইসলাম সাইলেন ব্যাচিক একটা অকল্যাণের পথ থেকে তাদের বাঁচানোর জন্য এটা তো সকল নোবে বা সবার উচিত কৌশল থাকা কৌশল থাকবে যেন ক্ষতি না হয় কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন এখানে আনে তারা আলাদা ঢুকলো ঢুকে ইউসুফ আলিয়া সালামের কাছে গেল তখন ইউসুফ আলী ইসলাম তার ভাইকে চিনলেন চিনে গোপনে ঢেকে বললেন ইনি আনা হুকাফালা কামে আমি তোমার ভাই হারিয়ে গেছিল আমি কিন্তু ইউসুফ আপনাকে চমৎকার সুন্দর আলোচনার জন্য আচ্ছা এই যে এখানে ইউসুফ আল ইসলাম তারা মিথ্যা প্রতারণা করে দাঁড়িয়েছিল আবার তার ভাইকে নিতে চাইলো যতটুকু পেরেছেন ততটুকু সাবধানে চেষ্টা চালিয়েছেন কারণ একটা ছিল যে ইউসুফ আলাহিসামকে হারিয়েছেন তিনি যদি এটাকেও হারাতে হয় তাহলে আমার সে সম্বলটুকু সবই শেষ হয়ে গেল আর আর এখানে প্রসঙ্গ ছিল যে তখন অসহায় একদিক থেকে ছেলের অন্ধ অনুপস্থিত কা আর নিজে উপার্জন করতে পারেন না ছেলেদের উপর নির্ভরশীল ছেলেদের উপর নির্ভরশীল এরপরে যার কাছে পাঠাচ্ছেন তিনি অত্যন্ত আমান উদ্দার নিঃসন্দেহে এবং তাদেরকে ভালোবাসেন বলেই যে সম্পদা নিলেন শের বাক্যটা এমন ছিল তোমরা যদি বেঁচে থাকো তাহলে আসো কঠিন শপথ মানে তোমরা একা কি আসতে পারবো না ঘটনা পরে উল্টা ঘটলো যেটা আমরা পরের পরে পাবো কিন্তু এখানে একটা বিষয় ছিল এই যে একটা শর্ত করে দিলেন তোমরা যদি মরে যা গেলে কিন্তু জীবনই নাই সে করে থাকলে আমার এই পুত্রকে নিয়ে আসো আর যদি বেঁচে থাকে না এটা হতে পারে আর তোমরা যদি না আসতে পারো তাহলে একে সাথে নিয়ে রাখো একসঙ্গে তবে যদি আটকে রাখা হয় তাহলে তুমি ওর সাথে আটকে থাকবে বলছি যে এমন একাঙ্গে থাকো সাথে নিয়ে আসবা আর যদি আটকে যাও তাহলে তাকে সহ আটকে যা এত কিছু ঘটনা ঘটছে জানতে পারছেন না গায়েব তো কেউ জানছেন না কেউ জানছেন কিন্তু জানেন না এটা তার একটা প্রমাণ ধন্যবাদ আপনাদেরকে দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতি অল্প কিছু বির জন্য তারপর আবার ফিরে আসবো এই আলোচনায় আশা করি আপনারা কেউ দূরে যাবেন না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 सत्य प्रकाश करते अपन अमार दायित सत्यता बोला देख सत्यमोचन पर তার সন্তানেরা অনয় বিনয় যখন করতে লাগলো ইয়াকুবাম কিছু আশ্বস্ত হলেন ওই মিশরের যে খাদ্যমন্ত্রী তার ব্যবহারের প্রতি এবং ছেলেকে এ পর্যায়ে দিতে রাজিও হলেন আচ্ছা রাজি হলেন এখন একটা দেখা যাচ্ছে এই যে শপথটা কার নামে শপথ নিয়েছিলেন আল্লাহর নামে না অন্য কোন ব্যক্তির নামে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহ নবী ইয়াকুব আল্লাম কার নামে কসম নিয়েছিলেন কসমের বৈধতা এখানে প্রমাণ করছে আর কি যে যে তিনি কসমটা আল্লাহর নামে নিয়েছিলেন আল্লাহর নামে শেখ মুজর আল্লাহ নাম ছাড়া অন্য নামে কসম করার কি কোন বৈধতা আছে না আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করা হলো শির আরাম একবারে পুরোটাই একটা নিয়ম ছিল এটা যে সবকিছু কে আল্লাহর নামে সফর করা যেটা আজকের যুগে বিভিন্ন বস্তুর নামে সফর করা হয় ব্যক্তির নামে সফর করা হয় কিন্তু তিনিও বললেন একটা গুরুত্বপূর্ণ কাজে তিনি যেহেতু আল্লাহর নামে शपथ करते हेकमत छो ते आल्लर आवतर मध्य अंतर्भुक्त रखा जन तार निजे बल्गन हो ना जा शपर जो शपथ अंत भय कर আল্লাহ তার আগে শপথ করতে পারেন বিপদের শিক্ষা অর্জন হয় এটা একটা বিষয় তা আমরা এখানে আসলে আর কথা বলতে পারি যে পিতা আর সন্তানদের মাঝে মহামালা এবং কি ধরনের ব্যবহার হওয়া উচিত এটা কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে যে ইয়াকালামের দুইটা ফ্যামিলি ছিল একটা থেকে দুই সন্তান আর একটা থেকে দশটি সন্তান তো বারোটির মধ্যে দুইটাকে কিন্তু বেশি ভালোবাসতেন কেন এরা পরের ছিল আর ছোট ছিল এই আদেরকে বেশি ভালোবাসতেন তাহলে এটা বোঝা যাচ্ছে পিতা পরের পক্ষের হোক আর আগের পক্ষের হক দুইটা পক্ষ বা তিনটা পক্ষ বা চারটা পক্ষ হতে পারে ইসলাম সম্মতি দিয়েছেন তো এরকম পক্ষ থাকলে কাউকে যদি ভালোবাসেন অন্য সন্তানেরা কিন্তু এই কারণে আর এই দুইটি ছেলে ছিলেন শিশু অসহায় এবং তাদের দেখাশোনা করার মতো ওই বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ না সঙ্গত কারণে মানবিক কারণে তিনি তাদের প্রতি একটু দুর্বল ছিলেন আরেকটা জিনিস হচ্ছে এমনটা বলা যায় আরেকটা স্বজনপ্রীতি তো কখনই না এটা বিষয় যে পিতা একজন মা কিন্তু দুইজন নিঃসন্দেহে पितारोब्बत समान हवाटिक मेर मोहब्बत स्नेह एक मेरे पे जार कारण स्नेहर क्षेत्र मायर परस्पर जो समान पे मोहब्बत परस्पर बस डे कथा এবং শর্ত করেছিলেন এইজন্য জন্য একদিকে ছোট ভাই নিঃসন্দেহে বড় ভাইয়ের মহবত ছোট ভাইয়ের প্রতিছিলেন আরেকটা বিষয় হল দীর্ঘদিন না দেখা আর তৃতীয় বিষয় হলো যে ষড়যন্ত্র এরা করেছিল এই ছোট ভাই আবার বিরুদ্ধে করেন একটা বিষয় ছিল এখানে কারণ সেতন্ত্র সাথে আসেনি আর ছোট ছিল যার কারণে এইগুলো ক্ষেত্রে ইসফাম তার ভাইয়ের প্রতি একটু মহব্বতটা এবং বেনিয়ামিন কে যে বেশি ভালোবাসতেন এটা ভালোবাসার তো কারণ স্পষ্ট তিনি এটার জন্য আমরা কেউ না ভাবি এর অর্থ এই নয় যে ইয়াকুব আল ইসলাম ছোটদের প্রতি ঝুঁক বাড়িয়েছিলেন আর ওদেরকে অবিচার করেছিলাম কিন্তু মালিক কিন্তু আমি না অন্তরের মালিক কিন্তু আল্লাহ আর যে নবীন স্ত্রী একসাথে ছিলেন কিন্তু তার মধ্যে সবথেকে প্রিয়া স্ত্রী ছিলেন আয়সারদ্লা তালা উনি কিন্তু বলতেন যে ইনসাফে আদলে আমার কোন ত্রুটি নাই আল্লাহ বার্জি আমি সব পূরণ করছি কিন্তু অন্তরটা একটু বেশি যে এদিকে চলে যাচ্ছে সে তো বরং তিনি ইনসাফ করেছেন বলে আস্তার সাথে প্রথম ছেলেটাকে দিয়েছিলেন তখন হারিয়ে ফেলে ছোট খাওয়ার পরে তিনি দ্বিতীয় ছেলে দিতে আদা নিয়েছিলেন শপথ নিয়েছিলেন এখানে যে আমরা দেখতে পাই ইয়াকুব আলী ইসলাম তার ছেলেদেরকে বিদায়ের সময় উপদেশ দিয়েছিলেন এ থেকে আমরা বুঝতে পারি না যারা অভিভাবক তারা যখন তাদের তাদের পরিবারের সদস্যদেরকে অথবা তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বিদায় দেবেন বিদায়ের সময় তাদেরকে দোয়া করে দেওয়া উপদেশ দেওয়া এটা কি একটা জি তরিকা দুটো বিষয় একটা হলো উপদেশ একটা হলো দোয়া এখানে ইয়াকুব আলী ইসলাম আমাদেরও এটা বুঝতে হবে যে একটা মানুষের জন্য যতগুলো সতর্কতা পদক্ষেপ নেওয়া যায় তিনি নিয়েছেন প্রথমত কসম নিয়েছেন কারণ নবীর সন্তান আল্লাহ কসম করে আসছে ভাইয়ের জন্য একটা বাহিনী মানুষ তো যার যার মতো যাচ্ছে এত বড় একটা বিশাল বাহিনী তোমরা একসাথে যাবে ও এক ধরে ঢুকোনা কাজে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো কাজে পাঠাবো আমাদের বুদ্ধি বিবেকে কারণ প্রজন্মের পার্থক্য আছে আমরা যেটা বুঝি ছোটরা অত বুঝতে না। আমাদের এটা সম্পূর্ণ পাশবিক যুক্তি মানব সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছেন কিছুই সে জানে না আর প্রাণীর সন্তানেরা গরুর বাছুর জন্মগ্রহণ করে দুধ খেতে শুরু করে হাঁসের বাচ্চা জন্ম নিয়েই পানিতে ছুটতে শুরু করে কিন্তু তিনি বললেন যে দেখ আমি তোর বুদ্ধি দিচ্ছি মানে আমার বুদ্ধি তে চলে তো বেঁচে এরকম নয় আল্লাহ যা করবেন তাই তোমাদের হৃদয়ের ভরসার জন্য আল্লাহর উপর থাকে আমি কিন্তু তোমাদের আল্লাহর পক্ষ থেকে কিছুই করে দিতে পারবো না আমি উপদেশ দিচ্ছি বটে পরামর্শ দিচ্ছি বটে কিন্তু করার মালিক আল্লাহ কাদের তোমাদের নির্ভরত আল্লাহর উপরে আল্লাহর আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন মনের কথা ছিল জি জি দিয়ে যে তার একটা একটা হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে তার তিনি হের করতে পারবেন না এবং তিনি বলবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু তুমি মানুষ মানুষত্বের উদ্ধারে নন ক্ষেত্রে তার জীবনের ক্ষেত্রে সেটা কখনো ভুলো হতে পারে কখনো আবার সাবধানতা সতর্কতা জাগতিক পদক্ষেপ উপকরণ এগুলো সবই নিতে হবে নির্ভরতা এবং এই থাকবে যে সিদ্ধান্ত যখন তুমি সিদ্ধান্ত নেবে তখন আল্লাহ শর্ত করেছিলেন যে তোমরা তোমার ভাইদের নিয়ে আসবা এমনটা হতে পারে যদি পরিচিত হতেন তাহলে হয়তো বা আসতেন না অথবা এই শর্ত না করলে এটাও তারা দুর্বলতা খুঁজতে পারে এটা তো দুর্বলতা নয় পরবর্তী ঘটনা তো প্রমাণ করবে এটা পুরোটাই ইসুপাল আলহ ইসলাম প্রজ্ঞা যিনি প্রথমে ভাইকে নিয়ে আসে এরা যখন আসছে তাদের সাথে ভালো ব্যবহার করেছিল এদেরকে পর্যাপ্ত পরিমানে খাবার দিয়েছেন এদের যে টাকা পয়সা নিয়ে আসেন সেটাও তারপরে পরিবারে কিন্তু ওই যখন জেলখানায় আগে বলে আসছে যখন গেলেন তখন সরাসরি তাবির বলে দিলেন এটা কোনো সমস্যা হলো না কোন প্রশ্ন না কেন তুমি আসো আগে এতদিন পরে কেন আসলে এই জায়গায় এসে আল্লাহ খাদ্যের মালিক আর যেহেতু বাচ্চা অধিকার দিয়েছেন আপনি ইচ্ছা মতো এটা করেন সে তার এটা হক আছে যে কৌশলে ভাইদেরকে প্রিয় করে প্রথমে নিজের ভাইটাকে কাছে নিয়ে এসে যেন ওরা বিরক্ত হয়ে আমার ভাই পালিয়ে যেতে না পারে এরপরে বিষয়টা তিনি নিশ্চিত করেছেন ধন্যবাদ আপনাদেরকে সমান একজন বান্ধা যখন কোনো সিদ্ধান্ত নেবে তখন সে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নেবে যখন প্রয়োজন দেখা দেবে তখন সে প্রয়োজনের শপথ নেবে কোনো কিছু কারো কাছে হাওয়ালা করলে তখন সে এর জামানত নেবে এর জামানত নেওয়ার কিছু না থাকলে অন্তত আল্লাহর নামে হালফ বা কসম নেবে আর উপদেশ দিয়ে বিদায় দেবে আল্লাহর আলমিন কল্যানের পথ প্রদর্শন করেন আমার উপদেশ আল্লাহর আসতেই হতে পাবে। এটা কল্যাণ অকল্যাণের মানিক আল্লাহ এই অনুভূতি যদি থাকে যেমনটি আমরা ইয়াকুব আল ইসলামের এই সন্তানদেরকে বিদায় দেওয়া আর তারা আবার পুনরায় গিয়ে মিশরে গিয়ে ইউসুফ আল ইসলামের সাথে সাক্ষাতের ঘটনাটি আমরা যদি বিচার করি তাহলে সেভাবেই শিক্ষা নিতে পারবো আসুন আমরা সেইভাবে শিক্ষা নেই আল্লাহ রবুল্লাহিন আমাদের সকলকে তো অভিযান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহর कख कैक फोटा पानी एकजुण तृष्णा मेटाते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 gb52 বি ফাইভ টু এল ও Account Number জিরো নাইন সিক্স Account Number জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান টু পাউন্ড নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন